السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أهدهما أو كلاهما فلا تكلهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما شفريو দর্শকবৃন্দ আজকে আলোচ্য বিষয়ে থাকছে পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং সন্তানের ওপরে পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন যে আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের উভয়ে যদি বার্ধক্যে পৌঁছে যায় কিংবা তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদের সাথে খবরদার কোনো সময় ও শব্দ ব্যবহার করবে না এবং তাদের সাথে জোরে চেছি এ কথা বলবে না বরং তাদের সাথে সম্মান জড়িত কণ্ঠে কথা বলবে এবং তাদের জন্য তোমাদের রহমতের বাদুকে বিছিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আমাদের এই নির্দেশ দিলেন এবং এ কথাও বললেন তাদের জন্য দোয়া করে বলবে রব্বের হামহুমা ক্যামা রব্বাণ সগিরা আল্লাহ তুমি ওদের প্রতি রহম করো দয়া করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোটো শিশু ছিলাম আব্দুল্লাহ বিন মাসুদের হাদিস আলোচনা হয়েছে পূর্বে জেরাসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবথেকে উত্তম কাজ কি আল্লাহ নবী বলেছিলেন সবথেকে উত্তম কাজ হচ্ছে নামাজ ঠিক মতন আদায় করা দুই নম্বরে মা বাবুের সাথে সদ্ব্যবহার করা আর তিন নম্বরে হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করা বোখারি ও মুসলিম শরীফের হাদিস আর একটি হাদিসের মধ্যে আসছে একজন সাহাবি আল্লাহ নবীকে এসে বলছেন মান আহাক বেহসনে সাহাবাতি রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার ব্যবহার পাওয়ার অধিকার সব থেকে কার বেশি কালা উমুক আল্লাহ বললেন তোমার মা তারপরে সাহেব বলত কালা উম্মুক আল্লাহ নবী বললেন তোমার মা কালা সোম্মা মান সাহাবি তারপর আল্লাহ নবী বলছেন সোম্মা উম্মুক তারপরে তোমার মা সাহাবি বলছেন সোম্মা মান তারপর কে কালা সোম্মা তারপরে হচ্ছে তোমার বাপ এখানে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম মায়ের কথা তিনবার বললেন সাহাবি জিজ্ঞাসা করছেন যে আমার সব ব্যবহার পাওয়ার অধিকার সব থেকে কার বেশি আল্লাহ কার্লা ন তোমার মা মা মা তারপরে তারপরে তারপরে বলেন বলেন বলেন তোমার তোমার তোমার বাপ তিনবার মায়ের কথা বললেন চতুর্থবারে বাপের কথা বললেন এখানে আসলে ব্যাপারটা এমন না যে বাপের মর্যাদাকে খাটো করা হয়েছে বা বাপের মর্যাদাকে কম করা হয়েছে না ব্যাপারটা হচ্ছে যে মা মা যে কোরবানি দিয়েছে মা যে ত্যাগ শিকার করেছে সেই ত্যাগ শিকার আর কোরবানি দেবার ব্যাপারে বাপের ভাগ কিছু কম আছে অনেক সময় দেখবেন বাপ বাইরে গেছে বাপের কোন খোঁজ নেই ছেলেরা কি করছে না করছে সমস্ত কিছু দেখাশোনা সমস্ত কিছু দায়িত্ব ভার কার উপরে মায়ের ওপরে একজন বাপ রাগান্বিত হয় ছেলেকে মারে ছেলে বাড়ি থেকে চলে যায় রাগ করে বাবার কোনো খেয়াল থাকে না মেরেছিল আবার ছেলে চলে আসবে বাবা আপনার খাওয়া করে ঘুমিয়ে যায় কিন্তু ঠান্ডার সময় কখন কি হয় না হয় এর কিন্তু ঘুম হয় না এ কিন্তু দরজা লাগিয়ে ওই ছেলেটার বা সন্তানের আশায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তারপরে যখন ছেলে অনেক রাতে বাড়ি ফিরে তখন ছেলেকে কোলের সাথে জড়িয়ে বলে বাবা এরকম করতে নাই চ তোর চাপ মেরেছে তাতে রাগ করার কি আছে বাপ তো শাসন করবে তাতে কি রাগ করতে হয় এরকম রাগ করতে নাই। বাপ ঘুমিয়ে গেছে কিন্তু মা সারা রাত দাঁড়িয়ে আছে ছেলেটার অপেক্ষায় কারণ মায়ের জান এমন যে সে তার ঘুম আসবে না তার পেটে খাবার যাবে না যতক্ষণ ছেলে ছেলেকে সে খাইয়েছে তাই আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে মা বাপের কথাও উল্লেখ করলেন যে তাদের ফজিলত হচ্ছে এরকম যে তাদের সাথে সদ্ব্যবহার এইভাবে করতে হয় সব থেকে বেশি সদ ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে তাদের আর একজন আল্লাহ নবীর কাছে এসে বলছে রে রাসুল্লাহ আমাকে খিদমত করে জিহাদ করোগা বোখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যাও তাদের খিদমত করে জিহাদ করগা। এখান মানে তাদের খিদমত করতে গেলে তার বুড়ো বৃদ্ধ মা বাপকে ঘরে রেখে তুমি জেহাদে চলে যাবে যান না বখারে শরীফের হাদিস যে তার নাকাই নাকাই যে তার বৃদ্ধ মা বাপকে পেলভিকে কিংবা তাদের দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল তারপরেও তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না জান্নাত যেতে পারলো না এদের মতো হতভাগা আর কেউ নাই এদের নাক ধরাই হোক যারা বৃদ্ধ মা বাপকে পাওয়ার পরেও জান্নার যেতে পারে না তাদের মতো হতভাগা আর কে হতে পারে অনুরূপভাবে আর একটি আসছেন সহিম সাল্লাম একদিন খুদবার দেওয়ার জন্য মিম্বরে চাপছেন প্রথম ধাপে পা দিয়েছেন আমরা সবাই জানি যে আমাদের সমাজে বা আমাদের মসজিদ গুলাতে জন্য যে মিম্বরটা তৈরি হয় এটা কাঠের তিন ধাপ তৈরি হয় অধিকাংশ তিনটে ধাপ হয় তো আল্লাহ নবী যখন রাসুল তখন প্রথম ধাপে পা দিয়ে বলছেন রাসুল আল্লাহ আজকে আপনি যখন মিম্বরে চাপলেন তিনবার আমিন আমিন আমিন এরকম বললেন ব্যাপারটা কি তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি যখন প্রথম ধাপে পা দিলাম তখন জিব্রাহিল আমার কাছে এলো আমাকে বললো যে ও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক সে যে হতকে পেল অথচ রমজান রহমত থেকে বঞ্চিত হোক সে হতভাগা আমি বললাম আমিন তৃতীয় ধাপে যখন পা দিলেন তখনও বললেন আমিন কেন কারণ জিব্রাইল ফেরেস্তা আমাকে বললেন যে যার কাছে আমার নাম এলো তারপরেও সে আমার সালে দরুদ পাঠ করলো না না করে যদি আমরা জান্নাত যেতে না পারি তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ হতে পারবে না তাই যারাই বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদেরকে কথাটা মনে রাখতে হবে যে বৃদ্ধ পিতামাতা আমাদের জন্য বোঝ না বৃদ্ধ পিতামাতা আমাদের জন্য বোঝ না বরং বৃদ্ধ পিতামাতা হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম ত্রিমেদি শরীফের মধ্যে হাসছে হাদিসটি হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহর সন্তুষ্টি বাম মায়ের সন্তুষ্টির ওপরে আর আল্লাহর অসন্তুষ্টি বাম্মায়ের অসন্তুষ্টির ওপরে মানে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তাহলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে কালকে আমাদের ছেলেরাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে না যেমন করবেন তেমন ফল পাবেন যেই সে করেনি ওই সে আপনি যদি আজকে পিতামাতার সাথে সদ ব্যবহার করতে না পারেন কালকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সাথে সদ ব্যবহার করবে না পিতামাতার সাথে ভালো ব্যবহার বা তাদের অধিকারের মধ্যে এটাও যে তাদের বা তাদেরকে নসিহত করবেন আজকে আমরা অনেকেই এরকম একটা সমস্যায় যে আজকে হয়তো আমরা অনেকেই ইসলামকে জানতে পেরেছি ইসলামকে বুঝতে পেরেছি ইসলামের সঠিক বা ব্যথিক কি তা আমরা জানতে সক্ষম হয়েছি কিন্তু আমাদের অনেকের পিতামাতা মাতা এখনো পর্যন্ত কিন্তু অন্য পথে বা অন্য মতে রয়েছে তাদেরকে আমাদের উচিত যে আমাদের এই ইসলামের সঠিক আকিদার দিকে বা সঠিক বিশ্বাসের দিকে তাদেরকে নিয়ে আসা বা তাদেরকে দাওয়াত দেওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব কারণ হচ্ছে যে আমরা যদি পিতামাতাকে মাতাকে ভালোবেসে থাকি তাহলে তাদের ভালোবাসারই একটা অংশ হচ্ছে যে তাদের আখেরাতের কথা চিন্তা করতে হবে আজকে আমি আর আপনি আল্লাহর রহমতে আমরা পিতামাতাকে অনেকেই ভালোবাসি আছে কিছু মানুষ যারা হয়তো পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করে না পিতা মাতার সাথে হয়তো খারাপ ব্যবহার করে কিন্তু সবাই তো এরকম না আমরা অনেকেই আল্লাহ রহমতে সাথে ভালো ব্যবহার করি কিন্তু এই ভালো ব্যবহার করার সময় মায়ের দরকার, মায়ের কাপড়ে দরকার মায়ের শাড়ির দরকার মায়ের একটা সুন্দর বাড়ির দরকার মায়ের একটা থাকার জন্য একটা পাংখার দরকার মায়ের থাকার জন্য একটা সুন্দর গদি বালিশের দরকার মায়ের আর একটা এগুলো কিন্তু আমরা ভাবি এবং এগুলো আমরা মায়ের মহব্বতে মা বাপকে ভালোবাসতে গিয়ে মায়ের চিকিৎসা মায়ের খাওয়া দাওয়া মায়ের থাকা এগুলি অবশ্যই করতে হবে মা বাপের জন্য এগুলো করবেন ঠিকই আছে কিন্তু সেই সাথে সাথে মা বাপের আখের কথাটাও ভাবতে হবে যদি আপনার মা আমার মা বেনামাজি হয় নামাজ না পড়ে সঠিক ইসলামের ওপরে কায়াম না থেকে অনেক বাম্মারা আছে ওই সিটবিদাতে ডুবে আছে অনেক ছেলে আছে যারা হয়তো বিদেশে গিয়ে বা অন্য জায়গাতে গিয়ে মোটামুটি একটা পরিবেশ পেয়ে বা কোনো কিতাব পড়ে বা কোনো আলেমের সংঘর্ষ পেয়ে বা কোনো ক্যাসেটের মাধ্যমে বা এরকম এই ইসলামিক চ্যানেলগুলির মাধ্যমে অনেকে কি হয়েছে আল্লাহ দিয়েছে যে তারা সঠিক ইসলামকে বুঝতে সক্ষম হয়েছে এখন তারা বুঝতে পেরেছে এখন তাদের সমস্যা হচ্ছে যে এখন আমরা কি করি বাবা মাকে কি বলবো বাম্মাকে তার মেয়ের শাসন করা যায় না বাম্মাকে জোর করে কিছু করানো যায় না, নিজের ছেলে হয় নিজের ছেলেকে শাসন করা যাবে নিজের স্ত্রীকে শাসন করা যাবে নিজের স্ত্রীকে সঠিক আনা যাবে। কিন্তু জন্য কি করব। এটা স্ত্রী তাদের সমস্যা হয়ে যায় তো ভাইর আমার কথা হচ্ছে সমস্যা হয় বরং অনেক সময় দেখা যায় ও আমাদের কাছেও অনেক রকমের প্রশ্ন আসে অনেকে আমাদের কাছে বলে যে হুজুর দেশে গেলাম দেশে গিয়ে যখন বাম্মাকে বলি তো বাম্মা তখন বলে যে তোর মাথায় নষ্ট হয়ে গেছে তুই বুঝতে পারিস না তুই জানতে পারিস নাই আজকে চোদ্দ গোষ্ঠী ধরে আমরা যে কাজটা করে আলাম যে আজকে আজকে বলছিস বলছিস ঠিক না এগুলা গোষ্ঠী নেই আমাদের আগেকার যত মানুষ যত পূর্বপুরুষ এসছিলেন তারা কি সব ভুল কাজ করে গেল এই সমস্ত কথাবার্তা বলে ওরা প্রত্যাখ্যান করে দেয় স্বীকার করতে চায় না সমস্যা আছে এখন আপনি কি করবেন আপনার কাজ আপনি বোঝাবেন এখন একটু সামান্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসব সাথে থাকুন ইনশাল্লাহ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 शांति समा शांति कल रेटाय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 মহান সম্পদ দেখুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি কথা চলছিল আজকে যদি আমি আর আপনি আমার বাবা সাথে ভালো ব্যবহার না করি তাহলে মনে রেখে দেবেন কালকে আমাদের ছেলেরাও আমাদের সাথে ভালো ব্যবহার করবে না তাই সব সময় এ কথাটা খেয়াল রাখবেন যে পিতা সাথে ভালো ব্যবহার করতে হবে অনুরূপভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার বা তাদের অধিকারের মধ্যে এটাও যে তাদের হেদায়ত বা তাদেরকে নসিহত করবেন আজকে আমরা অনেকেই ভুগতে আছি এরকম একটা সমস্যায় যে আজকে হয়তো আমরা অনেকেই ইসলামকে জানতে পেরেছি ইসলামকে বুঝতে পেরেছি ইসলামের সঠিক বা ব্যথিক কি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 আছে কিছু মানুষ যারা হয়তো পিতা মাতার সাথে সদ ব্যবহার করে না পিতা মাতার সাথে হয়তো খারাপ ব্যবহার করে কিন্তু সবাই তো এরকম না আমরা অনেকেই আল্লাহ রহমতে পিতামাতার সাথে ভালো ব্যবহার করি কিন্তু ব্যবহার করার সময় কিন্তু আমরা মায়ের ওষুধের দরকার মায়ের কাপড়ে দরকার মায়ের শাড়ির দরকার মায়ের একটা সুন্দর বাড়ির দরকার মায়ের একটা থাকার জন্য একটা পাংখার দরকার মায়ের থাকার জন্য একটা সুন্দর গদি বালিশের দরকার মায়ের আর একটা এগুলো কিন্তু আমরা ভাবি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 কিভাবে বোঝাতে হয় সে কথাও আল্লাহ তোর আমাদেরকে দেখিয়েছেন হজরত ইব্রাহিমা ইব্রাহিম বিক্রি করত বাজারে গিয়ে তাই একদিন হজরত ইব্রাহিম আলী সাত তার বাপের কাছে গেলেন বাপকে দিনের দাবত দেওয়ার জন্য সঠিক দিনের দেওয়া এটা প্রত্যেক ছেলেদের দায়িত্ব বাপদেরকে বুঝাতে হবে এটা মনে করি আমার বাপ তোকে আমি আর কি বলবো আমার মা তো মাকে আমি আর কি বুঝাবো না আপনার বাপ মা হলেও আপনি হয়তো একটি পরিবেশে বা কোনো মাধ্যমে সঠিক ইসলামকে বুঝতে সক্ষম হয়েছেন আর সেই জিনিসটা আপনার বাপ মা পায়নি অতএব আপনি আপনার বাপ মাকে বুঝাবেন শ্রদ্ধা জড়িত কণ্ঠে আদব বজায় রেখে ব্যবী না করে তাদের সাথে জোরে কথা না বলে সুন্দরভাবে নরমভাবে তাকে বুঝাবার চেষ্টা নেবেন যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হজরে ইব্রাহিম আলহ সাত সালামের কথা উল্লেখ করে বলছেন হজরত ইব্রাহিম সালাম তার বাপার কাছে গিয়ে বলল সোরা মারিয়ামি আল্লাহ রবুল আলমিন এই ঘটনা উল্লেখ করেছেন যে সে তার বাপার কাছে কি ইয়া আবাতি তাবুদ বললো আনকা সাইয়া হে আব্বা জান এমন মাবুদের ইবাদত কেন করেন এমন মূর্তির পূজা কেন কারণ আসমা ইউবসের যে শুনতেও পাইনা দেখতেও পাইনা ইউনি আনকা সাইয়া আর তোমার কিছু করতেও না। আল্লাহ ছাড়া সবাই জানি না আর তোমার হয়েও কিছু করতে পারবে না আব্বা লেমা মালা ওরাই আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ নাই যে জ্ঞান দিয়ে আমি জানতে পেরেছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই সেই জ্ঞান আমার কাছে এসছে তাই আব্বা গো আমার অনুসরণ করো আমার কথা শুনো আহ দেখা সিরত আমি আপনাকে সঠিক পদ দেখাবো সোজা রাস্তা দেখাবো কত সুন্দর করে বুঝাচ্ছেন কথাগুলোর কত সুন্দর করে আব্বার সাথে কথা বলছেন শ্রদ্ধা জড়িত তাই বলছেন আমার অনুসরণ করুন আমি আপনাকে সোজা পদ দেখাবো ইয়া আবাতে লাহমানে আসিয়া হে আব্বা যান এই শৈতানের পূজা করবেন না বা তার তুমি পূজা করোনা ইয়া আবাতে হে আব্বা জান আমার ভয় হয় আদা আবু রহমান আমার ভয় হয় যে হয়তো হঠাৎ করে কোনোদিন আল্লাহর আধা আপনার উপরে এসে যাবে আর আপনি আর এই অবস্থায় তার আব্বাকে বোঝাচ্ছেন কিন্তু প্রতি উত্তরে তার আব্বা কি বলছেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম এই যে মূর্তি এই যে খুদা আমরা যে কুলাকে মানি এগুলাকে তুমি স্বীকার না আমাকে তুমি চিরদিনের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে বাপকে কথা বললেন পিতাকে কথা বললেন শ্রদ্ধা জড়িত কত সুন্দর ভাবে নরম ভাবে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু বাপ কি বলছে যে এরকম কথা যদি আগামীতে বলো তাহলে যারা এরকম একটা সমস্যায় মা আমার কথা শুনছে না মা বিদাতে সিঁড়ি এমন নানা রকমের অন্যায় জড়িত রয়েছে বাপ আমার কথা শুনছে না তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে এই দৃষ্টান্ত যে ইব্রাহিম আলহ সাথ সাল্লাম কেউ তার বাপ তাড়িয়ে দিয়েছিল জিজ্ঞাসিত হতে হবে না কারণ তারা যদি না মানে তা আমার করা কি আছে তো আমার কথা হচ্ছে যে মা বাপের প্রতি আমাদের অধিকার আর মা বাপের প্রতি আমাদের ব্যবহারের মধ্যে এটাও সামিল আছে যে তাদের হেদায়ের কথা ভাবতে হবে এবং তাদেরকে নসিহত করতে হবে যদি তারা সঠিক পথে না থেকে অনেক ছেলেরা আজকে নামাজ পড়ে অনেক ছেলেরা পরিবেশ পেয়ে নামাজি হয়ে গেছে পরিবেশ পেয়ে সুন্দর একটা পরিবেশ পেয়ে মার্শাল্লাহ খুব ভালো করে নামাজ নামাজ পরে। কিন্তু তার বাম্মারা নামাজ পড়ে না এখন এই ছেলের উচিত হচ্ছে যে তার বাম্মাকে বোঝাবে নামাজের কথা তাদেরকে বলবে জোর করে তো আর মানাতে পারি না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে নসিহত করতে হবে এটা আমাদের দায়িত্ব আমি বুঝে নিয়েছি যথেষ্ট হয়ে গেছে আমার বাম্মা কি করছে করছে না হচ্ছে যে তাদের মুক্তির কথাও আপনাকে হবে। আখের মুক্তি হচ্ছে বড় মুক্তি আরে দুনিয়ার সুখ আমরা বাবাকে কত সুখ দিব বাপের জন্য বিশাল বড় বিল্ডিং বানিয়ে দেন বিশাল বড় বিল্ডিং বানিয়ে দেন সুন্দর বিল্ডিং বানিয়ে দেন এয়ার কন্ডিশন বাড়ি বানিয়ে দেন আপনি যা বানিয়ে দিবেন বানিয়ে দেন কয়েকটা ডাক্তার কে লাগিয়ে দেন যাতে করে বাপের কোনো রকমের কোন অসুবিধা না হয় সমস্ত বা কোনো ছেলে তার পিতা মাতাকে চিরদিন দুনিয়াতে রাখতে পারবে না আপনি যত ব্যবস্থা করুন না কেন আপনি যত ডাক্তার আনবেন আনুন না কেন সময় যখন হবে সময় যখন হবে তখন আপনার পিতা আপনার মাথা বা মায়ের সুখ শান্তির কথা ভাবছি যে দুনিয়াতে বাবা আমি কোনোদিন রাখতে পারবো না যতই ব্যবস্থা গ্রহণ করি চিরদিন রাখা যাবে না যে ভাবি তাদেরকে রাখার চেষ্টা করি যত ওষুধ পানির ব্যবস্থা করি এবং তাদের শারীরিক দিক দিয়ে সুস্থতার জন্য যত সুন্দর সুন্দর খাবার ব্যবহার করি না কেন যত আমার পুষ্টিকর খাবার ব্যবহার করি না কেন যাই করি না কেন তাদের পরিণতি একটাই যে না একদিন থেকে তাদেরকে যেতে যাবে দুনিয়াতে বড় বড় ধনী বড় বড় টাকাওয়ালা বড় বড় পয়সাওয়ালা দুনিয়াতে আসছিল কিন্তু কার ও টাকা কারও পয়সা কারো বিল্ডিং কারো বাড়ি কারো বিষয় সম্পত্তি কোটি কোটি টাকা কেও কাউকে দুনিয়াতে চিরস্থায়ী রাখতে পারিনি সব কিছুকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে অতএব সব থেকে বড় জিনিস হচ্ছে যে পিতা মাতার আখেরাতের কথা ভাবা আর সেই আখের কথা ভাবতে গিয়ে পিতা মাতাকে দিনের দাওয়াত দিতে হবে তাদেরকে দিনের কথা শিক্ষা দিতে হবে যদি তারা দিন থেকে দূরে থাকে এটা হচ্ছে আমাদের সকলের এবং সকল ছেলের এবং সকল সন্তানের দায়িত্ব যে আমরা পিতা মাতাকে দিনের দাওয়াত দিব যদি তারা দিন থেকে দূরে থাকে আজকে এপর্যন্তই সবাই ভালো থাকুন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 দেখছেন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 ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়